বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসোলিল্লা আল্লাহ আলহি ও আসহাবিহিমাল সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পৃথটিভির আজকের আলোচনার পর্বে আমরা আলোচনা করছিলাম ইমান বি রসুলের গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্টের উপরে এবং কীভাবে এই পয়েন্টগুলো জেনে নিয়ে আমরা নিজেদের আকিদাকে শুদ্ধ করতে পারি ইমানকে পরিপূর্ণ করতে পারি এবং মানুষ হিসাবে নিজেদের জন্য উপকার বই আসতে পারি আমরা আলোচনা করছিলাম ইমানবির রসুলের ইজমালি বা সংক্ষিপ্ত বিষয়গুলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকল নবী এবং রাসুল তারা ছিলেন আমাদের মতোই মানুষ এ খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নবী রাসুলদের মধ্যে কেউ কিন্তু ফেরেস্তা ছিলেন না কেউ জিনও ছিলেন না এবং কেউ অতি অতিমানবও ছিলেন না তারা প্রত্যেকে ছিলেন মানুষ আল কোরআনের মধ্যে আমরা এই ঘোষণাটা বিভিন্নভাবে পেয়ে থাকি সোরা ইব্রাহিমের ১১ নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিচ্ছেন রাসুলদের নিজেরই ভাষার কথা তার তারা নিজের ভাষা যে ব্যক্ত করেছিলেন রাসুলগঞ্জ তাদেরকে বলেছিল যে আমরা তো তোমাদের মতো মানুষ ছাড়ার কিছুই নই তবে আল্লাহ তালা তার বান্দাদের মতো থেকে যাকে ইচ্ছা চান তার প্রতি আহসান করেন তাকে তিনি নবুয় দান করেন তাকে তিনি রিসালাদ দান করেন তাকে তিনি মানুষের মধ্য থেকে নবী রাসুল হিসাবে চয়ন করেন তাহলে এখানে আমরা দেখলাম যে সকল রাসুল তার অনুসারী উম্মত এবং তার লোকদেরকে জাতির লোকদেরকে পৌঁছিয়ে দিয়েছিল ই নাহনু ইসর উম্মিত লোকম তোমাদের মতো মানুষ ছাড়া আমরা অন্য কিছু নেই আমরা তোমাদের মতোই মানুষ এই বিষয়টা এখানে আমরা দেখি নুয়াইলসাল্লাম সম্পর্কে সুরাহুদের মধ্যে মহান আল্লাহ তালা তুলে ধরেছেন নুহালিসাল্লামের নিজের ভাষ্য নিজেরই কথা তিনি বলছেন লা লাকুমা এন ওয়ালা আলাবুল গাইব যে আমি একথা বলছি না যে আমার কাছে আল্লাহর ধনবান্ডার আছে আমি গায়েবও জানি না এটাও বলছি না যে আমি ফেরেস্তা এটা সালাম তিনি নিজেই বলছেন মানুষকে জানিয়ে দিচ্ছেন কারণ মানুষ যখন একজন ভালো মানুষ দেখে তাকে অনেক উপরে উঠিয়ে ফেলতে চায় তার অতি বড়ো বড়ো শক্তি তারা আবিষ্কার করে তাকে ফেরস্তা বানিয়ে ফেলতে চায় তাকে তার উপর অনেক বড়ো বড়ো গুণ আরোপ করতে চায় যে গুণটা আল্লাহর গুণ পর্যন্ত হয়ে যায় অথবা তার থেকে আরও বেশি বলে তারা ধারণা করে এটা যুগ যুগে হয়েছে আমরা দেখেছি আজও কোনো মানুষ যখন কাউকে ভক্তি করে সে তার ভক্তি করা মানুষটিকে অনেক বেশি শক্তিশালী মনে করে সে মনে করে যে আল্লাহর সাথে তার স্পেশাল সম্পর্ক আছে আল্লাহর আরশ পর্যন্ত সে যেতে পারে গওস কুতুব আক্তাব নানা ধরনের আয়োজন তার আছে এবং এর মধ্য দিয়ে সে আসলে আল্লাহর সাথে স্পেশাল সংযোগ স্থাপন করতে পারে কথা বলতে পারে ইত্যাদি ইত্যাদি নানা ধরনের আজকপি এবং অদ্ভুত সব কথাবার্তা কিন্তু যারা সত্যিকার নবী ছিলেন সেই নবীদের সম্পর্কে কোরআন সত্য বচনগুলো আমাদের সামনে তুলে ধরেছে প্রিয় দর্শক আমরা যারা আজকে সাধারণ মানুষ তাদেরকে কিন্তু সেই জ্ঞানগুলো নিতে হবে যদি নোয়াল সালাম তিনি ফেরেস্তা না হন যদি নুআলা সাল্লাম তিনি গায়ব না জানেন যদি নুআল সাল্লাম তার কাছে ধনভান্ডার না থাকে তাহলে আজকের সাধারণ একজন শিক্ষিত মানুষের কাছে অথবা অশিক্ষিত মানুষের কাছে কি করে এই শক্তিগুলো আসতে পারে এটা কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে এজন্য নবীদের প্রতি এই যে বিশ্বাসের পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক একই বিষয় আমরা রাসুলসাল্লাম সম্পর্কে বলতে দেখি মহান আল্লাহ তালা তাকে নির্দেশ দিচ্ছেন এখানে যাতে মাহমুদ বলেন সে নির্দেশ আল্লাহ বলে দিচ্ছেন হে রাসুল তুমি বলো আমি বলছি না আমার কাছে আল্লাহ ট্রেজার আছে আল্লাহর ধন আছে বলে আলামুল গাইব আমি গায়েব জানি না আমি বলছি না যে আমি একজন ইন ফেরেস্তা আমি তো শুধু সেই অহিত অনুসরণ করি যা আমার কাছে আসে তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাসুল উল্লা সাল আলহাসাল্লামকে মানব হিসাবে চিহ্নিত করা হয়েছে তিনি ফেরেস্তা ছিলেন না এছাড়া সুরাল কাহাফের মধ্যে একদম শেষ আয়াতি একশো দশ নম্বর আয়তা আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তাল্লাহ বললেন যে কুল বলো যে আমি তোমাদের মতোই একজন মানুষ মাত্র এলাইয়া আমার কাছে উহিয়াস পার্থক্য শুধু তোমাদের কাছে আসে না আমার কাছে ওহিয়াসে তাহলে এখানেও দেখা যাচ্ছে যে মহানবী সাল্লা সাল্লাম একজন মানুষ ছিলেন এবং এটাকে আরো ক্লিয়ার করেছেন ব্যাশারো মেথলুকুম তোমাদের মতো মানুষ ঠিক যেভাবে রাসুলরা এক যোগে বলেছিলেন ইন্দ ইম তাহলে সকল নবী রাসুল মানুষ ছিলেন ফেরেস্তার ছিলেন না অন্য প্রজাতির ছিলেন না কিংবা আল্লাহর নূরের তৈরি ছিলেন না তারা গায়েব জানতেন না তাদের উপর অতি মানবিকতা আরোপ করা যাবে না দেবতাসিপ আরোপ করা যাবে না আল্লাহর উলোহিয়াত আরোপ করা যাবে না রুববিয়াত আরোপ করা যাবে না যদি কেউ করে থাকেন তাহলে ভুল করবেন শেখ হয়ে যাবে প্রিয় দর্শক এটা আমরা তাও হৃদয় অধ্যায় আলোচনা করেছিলাম তাহলে নবীর রাসুল যারা অত্যন্ত প্রথম সারির সেই নুয়া সালাম ইব্রাহিম আল্লাম সে মোহাম্মদ সাউালাম একদম প্রথম সারির নবী রাসুলদের ব্যাপারে মোহান আল্লাহ তালা তার কালামে পাকের মধ্যেই এইভাবে আমাদেরকে ধারণা দিয়েছেন আমাদের সামনে উপস্থাপন করেছেন তাহলে আজ কি করে আমরা এর চাইতে বাইরে চলে যেতে পারি আমাদের বিশ্বাসের জায়গাটাকে নড়বড়ো করে আমরা নিজের ইচ্ছা মতো বিশ্বাস করতে পারি অথবা সাধারণ মানুষের মধ্যে দেবত্ব আরোপ করতে পারি উলোহিয়াতে আরোপ করতে পারি যে দর্শক যদি সেগুলো করেন তাহলে ইমান বের রসুল থেকে আপনি কোনো বেনিফিট নিতে পারবেন না ইমান বের রসুল থেকে বেনিফিট নেওয়ার জন্য যেভাবে যে ইনফরমেশানগুলো অথেন্টিকভাবে আমাদের কাছে এসছে সেভাবে সেটাকে রেখে সে বিশ্বাস পোষণ করতে হবে এবং তারপরে আমাদের কনসেপ্টটাকে সাজাতে হবে মাইন্ডসেট করতে হবে এবং তার আলোকে যে কাজগুলো করা দরকার সেটি করতে হবে অবশ্যই মাইন্ডসেট করার পরে দেখবেন যে আপনার জীবনের অনেক আচার আচরণ পরিবর্তন হয়ে যাচ্ছে আজ যদি কেউ ভুল বিভ্রান্তিতে থাকে আজ যদি কেউ ভেবে থাকেন যে নবীরা কেউ অথবা মোহাম্মসাল্লা সাল্লাম আল্লা দা তিনুরের তৈরি তাহলে তা থেকে আপনাকে তহবা করতে হবে যদি কেউ মনে থাকেন যে তারা অতীত বর্তমান ভোট ভবিষ্যৎ সব জানতেন তাহলে তাদেরকে তহবা করতে হবে এবং তহবা করার পরে তারা সঠিক ইমানের মধ্যে আসবেন এবং তখন তাদের জীবনের আরও অনেকগুলো আচরণ পরিবর্তন হবে যখন তিনি দেখবেন যে এই সমাজে একদল লোক গায়েব জানার কথা বলছে মানুষের ভবিষ্যৎ জানার কথা বলছে মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেওয়ার শক্তি আছে বলে দাবি করছে ইত্যাদি এই সমস্ত ভণ্ড এবং ভুয়া দাবিগুলোর প্রতি তখন তাদের সঠিক দৃষ্টিভঙ্গি আসবে এবং ইসলামের অথেন্টিক নলেজের আলোকে তারা নিজেরা আলোকিত হবেন এবং এই ভুল বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন দর্শক আরেকটা পয়েন্ট আমরা এখানে উল্লেখ করব যেটা তাদের প্রতি এজমালি ইমানেরই অংশ বা সংক্ষিপ্ত ইমানের অংশ সেটি হচ্ছে তারা মহান আল্লাহ আল্লাহতালা কর্তৃক সাহায্যপ্রাপ্ত সকল নবিরাসুলকে আল্লাতালা সাহায্য করেছেন যদিও আল্লাহ আল্লাহতালা একটা স্বাভাবিক বিপদের মধ্যে ফেলেছেন একটা চ্যালেঞ্জের মুখে ফেলেছেন জাতির লোকেরা তাদেরকে কাউকে হয়তো এলাকা থেকে বের করে দিয়েছে তাদের উপর নির্যাতন করেছে তাদের কাউকে হত্যা করেছে এই চ্যালেঞ্জটা ছিল এই চ্যালেঞ্জটা তো থাকবেই কারণ এই চ্যালেঞ্জটা তুলে নিলে তো আর পরীক্ষা হলো না মহান আল্লাহতালা নবিরাসুলদের মাধ্যমে যেটা চেয়েছেন সেটা হচ্ছে তাদের কাছে ম্যাসেজটা পৌঁছে যাক সেই ম্যাসেজটা পৌঁছাতে গিয়ে এই পৌঁছানোর কাজে আল্লাহ তালা তাদেরকে হেল্প করেছেন কিন্তু এই হেল্প করার অর্থ এই নয় যে তিনি নির্যাতিত হবেন না এই হেল্প করার অর্থ এই নয় যে তিনি কোনো পরীক্ষায় পড়বেন না এই হেল্প করার অর্থ এই নয় যে জাতির লোকেরা তার বিরুদ্ধাচারণ করবে না সেটি ভিন্ন প্রসঙ্গ কিন্তু নবীর রাসুলরা আমরা আগেও বলেছি একটা পয়েন্ট হচ্ছে তারা তাদের দায়িত্ব পালন করেছেন তারা পৌঁছানোর দায়িত্ব পালন করেছেন একটা জাতির কাছে যে মেসেজটা আপনি বহন করছেন সেটা পৌঁছে দেওয়ার চারটি খানি কথা না বিশেষ করে সেই যুগগুলোতে আজকে তো হয়তো সহজ যে কোনো মিডিয়ার সাহায্যে ইন্টারনেটে অথবা যে কোনোভাবে আমরা এখন সহজে মানুষের কাছে পৌঁছতে পারছি বরং বিশ্ববাসীর কাছে পৌঁছতে পারছি কিন্তু দর্শক সেই তখনকার যুগে পুরো জাতির লোকদের কাছে পৌঁছা কত কঠিন সেখানেই বলা হচ্ছে তারা মহান আল্লাহ তালা কর্তৃক সাহায্যপ্রাপ্ত ছিলেন অতএব তারা মেসেজ পৌঁছানোর ক্ষেত্রে তারা আল্লাহ তালার কাছ থেকে সাহায্য পেয়েছেন কিন্তু আল্লাহ তাল্লাহ তাদেরকে নির্যাতন মুক্ত করেননি কারণ একটা হাদিসে স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে সহি হাদিস যে রসুল আসাদা উরসুল্লাহ আলহ সালাম যে মানুষের মধ্যে সবচেয়ে বারা মুসিবতে নিযুক্ত লোকদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন নবী এবং রাসুলগণ তারাই সবচেয়ে বালা মুসিবত বেশি ফেস করেছেন চ্যালেঞ্জ বেশি ফেস করেছেন তারপরে যে আল্লাহ সবচেয়ে কাছের সে তারপরে তারপরে এভাবে অর্থাৎ যে যত দূরের তার বালা মুসিবত তত কম যে যত কাছের আল্লাহর তার বালা মুসিবত তত বেশি সে কোন থেকে আমরা বলবো যে বালা মুসিবত বেশি হাওয়া এটা কখনো আল্লাহর শাস্তির আলামত নয় বরং আপনি যে আদর্শটা এই পৃথিবীবাসীকে দিতে চাচ্ছেন মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন সেটা আপনি ঠিক মতো দিয়ে যেতে পারলেন কিনা। আপনার লিখনির মাধ্যমে আপনার বলার মাধ্যমে আপনার মিডিয়ার মাধ্যমে যদি দিয়ে যেতে পারেন প্রিয় দর্শক তাহলে আপনি সফল আপনি একজন সফল দাড়ি আপনি একজন সফল শিক্ষক একজন সফল মুসলিম এটি আসলে এখানে বলা হচ্ছে আমরা দেখি যে আলকুরআ মোহান আল্লাহ তালা বলছেন ওয়া ইনসুরুদিন ফিল হায়াতিয়া ওয়া কুমল সায়দ সুরা আল গাফরের মধ্যে মোহান আল্লাহ তালা বলছেন নিশ্চয় আমরা আমাদের রাসুলগণকে এবং মমিনদেরকে সাহায্য করবো এই দুনিয়ায় এবং যেদিন সাক্ষীগণ দাঁড়াবে তাহলে এখানে মমিনদেরকে এবং নবী রাসুলদেরকে সাহায্য করার একটা আমরা ওয়াদা এখানে পেয়ে গেলাম আমাদের সময় সেগুলো বিরতির যাচ্ছি বিরতিতে ফিরে আসছি খুবই যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ তাদের কথাই পড়ছি বাইরিল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 Hey, पार तुम्हे मृत जीवेदारेदायतर पथे थको पथभ्रष्ट करते ज्ञान मन उत्साह रही पूर्व पश्चिम मालिक हाराम माली क्यों हाज कर बनाय ता बैध हम जानते हम देख इसलम श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगल्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 দর্শক আমরা বিরতির পর আবারও আমরা আলোচনা করছিলাম নবী রাসুলের প্রতি সংক্ষিপ্ত ইমানের প্রসঙ্গগুলো পয়েন্টগুলো কি এর মধ্যে বেশ কিছু পয়েন্ট আমরা উল্লেখ করেছি আরেকটি পয়েন্ট হচ্ছে আল্লাহ তাল্লাহ তো যুগে যুগে বিভিন্ন নবী রাসুল প্রেরণ করেছেন এরা প্রত্যেকেই একই স্তরের ছিলেন না অর্থাৎ মর্যাদার দিক থেকে এদের মধ্যে বিভিন্নতা ছিল সুরা আল বাকার দুশো তিপ্পান্ন নম্বর আয়তে কিন্তু আমরা সেই ম্যাসেজটা পেয়ে গেছি আল্লাহ তালা বলছেন ফিল্কা রসুল ফুল নাবার আলহাম আলা আবাউদ্দিন সেই সকল রাসুল তাদের এক দলকে আরেক দলের ওপর তফদিল দিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়েছি অর্থাৎ কোন রাসুল অন্য রাসুল থেকে বেশি শ্রেষ্ঠ ছিলেন একটি উঁচু দ্বারা যার ছিলেন উঁচু মর্যাদা সম্পন্ন ছিলেন মেন হুম মান আল্লাহ এভাবে আল্লাহ তালা কিছু ক্যাটাগরি বর্ণনা করলেন তিনি কারোর সাথে কথা বলেছেন কাউকে বিভিন্নভাবে মর্যাদা দিয়েছেন সঙ্গে রাসুল আল্লাহ সাল্লা সাল্লামকে মেয়ের রাজে নিয়ে গিয়েছিলেন ইত্যাদি নানাভাবে মহান আল্লাহ তালা এক এক একজন রাসুলকে এক এক বৈশিষ্ট্য দিয়েছেন মুসার্লামকে তিনি বৈশিষ্ট্য দিয়েছেন সেই যুগে যে কারিশ্মাটা খুব বেশি ছিল জাদুর যুগ মুসাকে সে জাদুবিদ্যার উপরে ক্ষমতা দিয়েছিলেন মর্যাদা দিয়েছিলেন এতগুলো যাতে করে ওই যুগের লোকেরা তাতে বিশ্ব আভিভূত হয়ে যায় এবং তাই ঘটেছে যখন তার লাঠি সাপ হয়ে জাদু সব কিছু খেয়ে ফেলেছে তখন এই জাদু কর্রাই ইমান গ্রহণ করেছে মুসা আলাহিসাল্লামের প্রতি আল কোরআনের মধ্যে সেই ঘটনাগুলো আছে ইসা সালামের যুগে ছিল চিকিৎসা বিদ্যার একটা বাহুল্য একটা আয়োজন তখন ইসার সাল্লামকে বিভিন্ন রোগ থেকে মানুষকে মুক্ত করার মর্যাদা দেয়া হলো এগুলো হচ্ছে শ্রেষ্ঠত্বর অথবা এক একটা ক্যাপাসিটি মানুষের ক্যাপাসিটি যত বাড়বে তার শ্রেষ্ঠত্ব তত বাড়ে তো ঠিক তেমনি নবীদের মধ্যে আমরা দেখেছি এক একজন নবীর এক এক স্তর এক এক বৈশিষ্ট্য এটা আল্লাহ আল্লাহতালা করে দিয়েছেন সোর আল বাখার মধ্যে তিনি সেটা উল্লেখ করেছেন তাহলে এজমালিভাবে সকল নবীদের আমরা জানতে পারি না পড়ি কিন্তু তার প্রত্যেকের ব্যাপারে আমাদের এই কমন নলেজটা থাকবে যে তারা সবাই এক দ্বারা যার ছিলেন না এক মানের ছিলেন না বিভিন্ন মানের তারা ছিলেন মোটামুটিভাবে এই কয়েকটি পয়েন্ট হচ্ছে প্রিয় দর্শক নবীদের ব্যাপারে সংক্ষিপ্তভাবে ইমান পোষণের ক্ষেত্রে আমাদেরকে মেনটেন করতে হবে এবং এই পয়েন্টগুলো আমাদের জেনে রাখতে হবে যাতে নবীদের প্রতি ইমানের প্রশ্ন যখন আসে তখন এই মাইন্ডসেটটা আমরা বজায় রাখতে পারি দর্শক আমরা প্রথম পয়েন্ট হিসেবে উল্লেখ করব যে মহান আল্লাহ তালা আলকোরণের মধ্যে অনেক নবীর নাম কিন্তু উল্লেখ করে দিয়েছেন যেমন সুরা নসার একশো ৬৪ চৌষট্টি নম্বর আয়তে সুরা আল আনামের তিরাশি থেকে ছিয়াশি নম্বর আয়াতে। সুরা আল আরাফের বেশ কয়েকটি আয়তে যেখানে হুদ শোয়াইব সোলেহ এদের বর্ণনাগুলো এসেছে এভাবে এই মেইন একটা সুরাতে এবং আরও দুই একটা সুরাতে মহান আল্লাহ তালা মোট ২৫ জন নবীর এবং রাসুলের নাম উল্লেখ করলেন তাহলে ডিটেইলস অথবা বিস্তারিত ইমানের অর্থ হল এই যে নবী রাসুলদের যেই নামগুলো উল্লেখ করা হলো এবং তার সাথে সংশ্লিষ্ট আর যে ঘটনাগুলো বলা হলো বিশেষ করে অনেক নবীর ঘটনা তো মহান আল্লাহ তালা খুব ডিটেলস বর্ণনা করেছে তাহলে বিস্তারিত ইমান আনার অর্থই হচ্ছে এই ঘটনাগুলোর প্রতি বিশ্বাস পোষণ করা আল্লাহতালা আল কোরআনের মধ্যে নবীদের যতগুলো ঘটনা বর্ণনা করেছেন সবগুলো ঘটনার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং যতটা ডিটেইলস বর্ণনা করেছেন সে প্রত্যেকটা ডিটেলস প্রত্যেকটা ইনফরমেশান এর প্রতি বিশ্বাস স্থাপন করা প্লাস পাশাপাশি আমরা দেখি যে সহি হাদিসগুলোতেও মহান আল্লাহ তালা অনেক নবীর ঘটনা বর্ণনা করেছেন যেটা কোরআনের ঘটনার সাথেই সংগতিপূর্ণ বা কোথাও কোথাও একটু বেশি বর্ণনা করা হয়েছে তাহলে এগুলো হচ্ছে কোরআন এবং সুন্নার আলোকে নবীদের ব্যাপারে যতগুলো তথ্য উপস্থাপন করা হয়েছে তাদের যতগুলো কেস্যা কাহিনী বর্ণনা করা হয়েছে এগুলো শুধু কেস্যা কাহিনী নয় এগুলো গল্প নয় এগুলো সত্য এই সত্যের প্রতি বিশ্বাস স্থাপন করার প্রথম পয়েন্টটাই হচ্ছে তাহলে নবীদের প্রতি বিস্তারিত ইমানের প্রথম অংশ যেটি আমাদের জন্য অত্যন্ত জরুরি আর আমরা তো জানি যে নবীদের এই যে ডিটেলস বর্ণনা কোনো কোনো ক্ষেত্রে এসেছে আল্লাহ তালা খামাখা এটা করেননি আবার অনেকের বর্ণনা তো করেননি তাহলে যাদের বর্ণনা এই মানব জাতির জন্য উপকারজনক হবে যাদের ঘটনা জানলে এই মানবতা উপকৃত হতে পারবে এবং তাদের নিজস্ব কল্যাণ সাধন করতে পারবে শিক্ষা নিতে পারবে এবং এই ঘটনাগুলোর থেকে অনেক লেসান তারা নিতে পারবে সেই জন্যে সে ঘটনা বর্ণনা করা হয়েছে আমরা আলকুরানোর মধ্যে দেখেছি যে মহেন আল্লাহ তালা বলছেন ফাকসোসিল কাসা আল্লাহমিয়াফাক করুন যে তোমরা এই কেসা কাহিনী বা এই কাহিনীগুলো নবীদের কাহিনীগুলো তোমরা বর্ণনা করো যাতে তারা চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করার উদ্দেশ্যেই হচ্ছে এ থেকে ইন্টালেকচুয়াল যে ফায়দা ইন্টালেকচুয়াল যে লেসন বা শিক্ষা সেগুলো যেন তারা নিতে পারে তাদের প্রতি প্রিয় দর্শক বিস্তারিত মানে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে তাদের যে ফজলতগুলো বর্ণনা করা হয়েছে হাদিসের মধ্যে অথবা কোরআনের মধ্যে তাদের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়েছে সেগুলোর প্রতি আমাদের বিস্তারিত বিশ্বাস স্থাপন করা যেমন রাসুল উল্লা সাল্লাহ সাল্লাম থেকে সহিম মুসলামের একটা হাদিসে এভাবে যে আল্লাহ তালা আমাকে খালিল হিসাবে গ্রহণ করেছেন যেভাবে ইব্রাহিম আল্লাহ সালামকে খালিল হিসাবে গ্রহণ করা হয়েছে তাহলে ইব্রাহিম ও খালিল্লাহ ইব্রাহম আল্লাহর খালিল ঠিক তেমনি মাহমুদ সাল্লাহ সাল্লাম আল্লাহর খালিল যেহেতু এই হাদিসটার মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে ইব্রাহিম যেমন আল্লাহর খালিল আল্লাহ আমাকে তেমনি খালিল বা বন্ধু হিসাবে গ্রহণ করেছেন তারপরে কোরআনের মধ্যে যেমন এসেছে সোরা আল বাখারার মধ্যে এক দুশো তিপ্পান্ন নম্বর আয়তে মিন হুম্মান আল্লাহ আল্লাহ তালা তাদের সাথে সাথে তাদের কারো কারোর সাথে কথা বলেছেন আবার এটাও এসছে আরও ক্লিয়ার করে ও কাল্লাম আল্লাহ মুসা ত্যাকলিমা আল্লাহ মুসার সাথে কথোপকথন করেছেন তাহলে এই যে আরও অন্য বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর প্রতি ডিটেলস বিশ্বাস করা হচ্ছে বিস্তারিত ইমানের অংশ মূলত এ দুটো পয়েন্ট আমরা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আসুন আমরা দেখি যে মহান আল্লাহ তালা আমাদের উপর নবী রাসুলদের ব্যাপারে কি ধরনের কাজ আমাদের উপর অবধারিত করে দিয়েছেন বা কী আঁকিদা পোষণ অবধারিত করে দিয়েছেন একটা তো ইমানের প্রসঙ্গ গেল তাহলে এই ছোট ছোট পয়েন্টগুলো আমরা আরেকটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে করে কিছু কিছু রিপিট হলেও যাতে পয়েন্টগুলো আমাদের ভালো করে মনে গেথে যায় এবং আমরা ভালো করে নবী রাসুলদের প্রতিপ্রিয় দর্শক আমাদের যা সেই দায়িত্বটা সেই দায়িত্ব বোর্ডটা করতে পারি এবং করণীয় কাজগুলো পুঙ্খুনুপুঙ্খুরূপে আদায় করতে পারি দর্শক প্রথম পয়েন্টটা হচ্ছে যে তারা জানিয়ে তাকে সত্য প্রতিপন্ন করে অনুসরণ করা মহান তালা সুরা নেশার চৌষট্টি নম্বর এতে বলছেন ওমা আরসাল্লামের ইতনিল্লাহ আমি যে রাসুলি প্রেরণ করেছি এই জন্যই করেছি যেন আল্লাহর অনুমতি ক্রমে তার অনুসরণ করা হয় তাহলে তাকে বিশ্বাস করা এবং তার অনুসরণ করা আর তস্তিকা অত আতহু এটা হচ্ছে মেন কথা তাহলে তাকে বিশ্বাস করা এবং তিনি জানিয়ে এসছেন আল্লাহর অনুমতি ক্রমে তাকে অনুসরণ করা আসলে আল্লাহর অনুমতি ক্রমে মানে কি আল্লাহ তালে নির্দেশ দিয়েছেন যখন কোন রাসুলকে তিনি পাঠান ওই জাতির প্রতি নির্দেশ থাকে যেন ওই রাসুলকে অনুসরণ করা হয় দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে তারা মহান আল্লাহ রাবুল আলমীদের কাছ থেকেই প্রেরিত হয়েছেন অন্য কেউ তাদের পাঠায়নি অথবা নিজের থেকে তারা এ দাবি করেননি যে তারা নবী অথবা রাসুল আমরা ভণ্ড নবীদের ক্ষেত্রে যেটা দেখি বিভিন্ন যুগে তারা নিজেরাই দাবি করে যে তাদের উপর ওহ এসেছে অথবা তারা নবী তারা ইত্যাদি কিন্তু এই নবীদের ব্যাপারে এটা প্রমাণিত যেহেতু ধর্মগ্রন্থগুলো যেগুলো সাহেক বিশেষ করে আলকোরআন সর্বশেষ ধর্মগ্রন্থে কী কে নবী ছিলেন তাদের একটা ডিটেলস বর্ণনা তুলে ধরেছে অতএব এই নবীরা মহান আল্লাহ আল্লাহতাল্লাহার পক্ষ থেকে প্রেরিত এটা আগের একটু আগের সুরান এই আয়াত থেকেও আমাদের সামনে ক্লিয়ার যেহেতু আল্লাহ তাল্লাহ বলছেন ওমা আর সালনা মির রাসুল ইত তাহলে এই আয়াতের মধ্য দিয়ে একদিকে যেমন জানতে পারলাম তার প্রতি বিশ্বাস পোষণ করা এবং তার অনুসরণ করা যেমন জরুরি তেমনি এও জানলাম যে এই রাসুলদেরকে মহান আল্লাহ তালাই পাঠান এই ধরনের তথ্য জানার আরও অনেকগুলো আয়াত আছে আমরা শুধু একটা উদাহরণ হিসাবে পেশ করলাম প্রিয় দর্শক দর্শক এরপর আরেকটি পয়েন্ট হচ্ছে যে তারা তাদের উপর আরোপিত দায়িত্ব পালন করেছেন তাদের উপর দায়িত্ব ছিল এই মেসেজটা রিসালার দায়িত্বটা পৌঁছে দেওয়া মানুষের কাছে সেটা সুর আলমাইদের একটা আয়তের মধ্যে আমরা দেখি ও তোমরা আল্লাহ আনুগত্য করো রাসলার আনুগত্য করো যদি তোমরা পিছিয়ে যাও ফিরে যাও তাহলে জেনে রাখো যে আমার রাসলার দায়িত্ব তো শুধু হচ্ছে আলবালাহুল নবিন স্পষ্ট পৌঁছে দেওয়া তাহলে স্পষ্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব রাসুল পালন করছেন আয়াতের সিয়াক থেকে আমরা সেটাই দেখি এবং অন্য আয়াতে মহান আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামকেও কিন্তু সেটাই বলছেন যে শুধু পৌঁছে দেওয়ায় তোমার দায়িত্ব অন্য কোনো দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই কোনো নবী রসুলের মধ্যে প্রিয় দর্শক কোনো পার্থক্য করা যাবে না এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এই পয়েন্টটা আমরা তো এই আয়াতটা পেশ করেছিলাম এখানে আল্লাহ তালা বলছেন নিশ্চয় যারা করেছে আল্লাহ এবং তার রাসুলের সাথে এবং তারা ইচ্ছাপোষণ করেছে আল্লাহ এবং তর মধ্যে পার্থক্য আনায়ন করবে এবং তারা বলে যে আমরা কাউকে বিশ্বাস করি কাউকে অবিশ্বাস করি এবং তারা এর মাঝে একটা অবস্থা চয়ন করতে চেয়েছে এরা হচ্ছে সত্রিকার অবিশ্বাসী তাহলে এই আয়তের মধ্যে দেখা গেল যে আসলে এদেরকে কাফের হিসাবে বা অবিশ্বাসী হিসাবে উল্লেখ করা হয়েছে যে যারা নবীর রাসুলদের মধ্যে তা ফ্রেক করেন অর্থাৎ নবীর রাসুলদের মধ্যে তা ফ্রেক করা যাবে না এটা আমাদের নবীরদের প্রতি দায়িত্বের মধ্যে একটা পড়ে দর্শক আমরা বলতে বলতে আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা এই বিষয়ে আরও আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আজকের মতো আমরা এখানে শেষ করছি হাজা আল্লাহ নবীনা ওহমআ ওয়াসব আজমাইন ওসালাম আলাইকুম রহমত আল্লাহ আবরকাত আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই আল ব্যাংকোট আটচল্লিশ বার্মিংহাম पाउन्ड एकोंटाम्बर 011-32-301 आइबेन जी बी बान्डो एल ओ उएडी 3096-34-01-024-1 नोई दूएड कोड 30-00-083 स्वेफ बी आईसी कोड आई बी ओ बी जी बी बाईश टाका -E पाठी आमदरी इमेल कोरून admin at the rate pctv.tv pctv मनोबतर समधान দাজ্জালের কপালের উপরে মানে দাজ্জাল কাফের। মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে উঠে যাবে মূর্খত বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে মানুষ অনেক লক্ষণ জানার জন্য দেখুন শেখাব্দুর রাজ্জা কের সাথে কিয়ামতের আলামত প্রতি রবিবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়